আবু বুরদাহ রাজ বর্ণিত তিনি বলেন আয়সর রাজু তাল্হা একটি মোটা তালি বিশিষ্ট কম্বল বের করলেন আর বললেন এ কম্বল জড়ানো অবস্থায় নবী সাল্লিয় সাল্লাম এর ওফাত হয়েছে আর সুলাইমান রহমতুল্লা আলাইহি, হুমায়ত রহমতুল্লাহ আলহির সূত্রে আবু বুরদাহ রাজু তু হতে বাড়িয়ে বর্ণনা করেছেন যে আয়সার রাজু তালাহা ইয়ামানে তৈরি একটি মোটা তহবন্দ এবং একটি কম্বল যাকে তোমরা জোড়া লাগানো বলে থাকো আমাদের নিকট বের করলেন